আউিমিন শানজিমিলাম ভামি ভিটা কিতাবে زلل في ليله مباركه ان كنا منذرين امتى يها ابو এক Mubarak রজনীতে আমি তো সতর্ককারী فيها يفرق كل امر حكيم হে রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্বীকৃত হয় امر من عندنا ان كنا مرسلين আমার আদেশ ক্রমে আমি তো রাসূল প্রেরণ করি থাকি তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞি যিনি আকাশ মন্ডলী পৃথিবী ও উভের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ইলাহা ইল্লা তিনি ব্যতীত কোন ইরাহ নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক বস্তুত ওরা সন্ধ্যের বর্ষবর্তী হইয়া হাসি ঠাট্টা করিতেছে অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যে দিনে স্পষ্ট ধূমরাচ্ছন্ন হইবে আকাশ এবং উহা আবৃত্ত করিয়া ফেলিবে মানব জাতিকে ইয়ে হইবে মর্মন্তু শাস্তি ইন্ন তখন উহরা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ইমান আনিব ওরা কি করিয়া উপদেশ গ্রহণ করিবে উহাদের নিকট আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসুল অতঃপর উহারা তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্ব অবস্থায় ফিরিয়া যাইবে যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করিব সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই ইয়াদের পূর্বে আমি তো ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসুল সে বলিল আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যাপন করো আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল وَأَلَّا تَعْلُوا عَلَى اللَّهِ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُّبِينٍ يبوم তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত প্রকাশ করিও না আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تُرْجَمُونَ তোমরা যাহাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পারো আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের লইতেছি যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাকো অতঃপর মুসা তাহার প্রতি পালকের নিকট নিবেদন করিল ইহার তো এক অপরাধী সম্প্রদায় আমি বলিয়াছিলাম তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনী বাহির বাইর হইয়া পড় তোমাদের পশ্চাদাহন করা হইবে সমুদ্রকে স্থির থাকিতে দাও উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রশ্বন কত শস্য ক্ষেত্র ও সুরম্য প্রাসাদ কত বিলাস উপকরণ উহাতে তাহারা আনন্দ পাইত। পাইতানি করি এইরূপেই ঘটিয়াছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে আকাশ ও পৃথিবী কেউই উহাদের জন্য অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাইন আমি উদ্ধার করিয়াছিলাম বনি ইসরায়েল কে লাঞ্ছনা দায়ক শাস্তি হইতে ফাউনের সে তো ছিল পরাক্রান্ত সীমা লঙ্ঘনকারীদের মধ্যে আমি তো জানিয়ে শুনিয়া উহাদ্রি কে বিশ্বের শ্রেষ্ঠত্তর দিয়াছিলাম এবং উহাদ্রি দিয়েছিলাম দিয়াছিলাম নিদর্শনাবলী যাহাতে ছিল স্পষ্ট পরীক্ষা থাকে আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উত্থিত হইব না অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمٌ تَبِعُونَ وَالَّذِينَ مِنْ قَبْرِهِمْ أَهْلَكْنَاهُمْ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ شৃষ্টकी उहरा ना तुब्बा संप्रदाय ओयादर पूर्ववर्तिरा आमी उहादर के ध्वंस करियाचिला अवश्य उहरा चिलो अपराधी وَمَنْ قَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا এবং উহাদের মধ্যে কোনো কিছুই ক্রিয়াচ্ছল সৃষ্টি করি নাই আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রইয়াছে উহাদের বিচার দিবস يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ شد এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং ওahara সাহায্য পাইবে না ইল্লা মার রহিম আল্লাহ إنه هو العزيز الرحيم ترى আল্লাহ জহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নিশ্চয়ই জাকুম বৃক্ষ হইবে পাপির খাদ্য গলিত তাম্রের মতো ওদের উদরে ফুটিতে থাকিবে পানের মতো উহাকে ধরো এবং টানিয়া লইয়া যাও জাহান নামের মধ্যস্থলে অতপ্পর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও এবং বালা হইবে আস্বাদ গ্রহণ করো তুমি তো ছেলে সম্মানিত অভিজাত ইহাই তো উহাই যে বিষয় তোমরা সন্দেহ করবে মুবে মাঝে তারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখমুখি হইয়া বসিবেদারিজেন হুম বিহ নইন এই রূপে আমি উহাদেরকে কে দান করিব আয়াত লোচনা হি সেটাই তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না আর তাহাদেরকে জাহার নামে শাস্তি হইতে রক্ষা করিবেন তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে ইহাই তো মহা সাফল্য আমি তো তোমার ভাষায় কুরআন কে সহজ করিয়ে দিয়াছি যাহাতে উপদেশ গ্রহণ করে সুতরাং তুমি প্রতীক্ষা করো উহার অপ্রতীক্ষমান